নবী তার বিবি দুজনকে বললেন তোমরা এখান থেকে ধরে চলে যাও আমার সাহাবি আসতেছে নবীর বিবি দুজন বলেন আল্লাহ রসুল ইনি তো অন্ধ সাহাবি আল্লাহ ইবনে উমে মাতুম রাহু চকুসবান সাহাবি না অন্ধ সাহাবি অন্ধ সাহাবি নবীর বিবি দুজন বলেনসুল ইনি তো অন্ধ সাহাবি ইনি আসলে আমরা চলে যাবো কেন ইনি তো যেমন নিষিদ্ধ তোমাদের জন্য তো তাকে দেখা নিষিদ্ধ দ্বারা কি বুঝলেন আপনারা বিন্ন পুরুষ নবীর বিবিগণ দেখতে পারে নবীর বিবিগণ ভিন্ন পুরুষে দেখতে পারেন না তাহলে আমার গর্বদারিণী মায়ের সাথে আমার পর্দা লাগে না কিন্তু লাগে লাগারে মা নয় বিয়ে করা হারাম হিসাবে মা অর্থাৎ তোমার গর্বদারিণী মাকে বিয়ে করা তোমার জন্য যেমন ভাবে হারাম নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সমস্ত মুসলমান পুরুষের জন্য এর দ্বারা কি বুঝলেন সমান না অনেক অনেক আল্লাহুল আলমিন আহতাবের ৩২ নম্বর আয়াতে তাই বলেন তোমাদের মর্যাদা অন্যান্য নারীদের মতন সারা জগতের সমস্ত নারীদের থেকে তোমাদের মর্যাদা আলাদা একা এতে উল্লেখ আছে আল্লাহ রব আহিন হজরত ঈসা সালামের মা मरियम के बोलेम तुम्हें अल्लाह फतलबुल आलमीन अल्ला ला ला समस्त जगतर नारी ऊर्धे मनोनीत कर तुम्हें समस्त जगत नारी ऊर्ध मर्दा दिए তাকে ঈসা আলহ ইসলামের মা মরিয়া দ্বারা বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা দলিল পেশ করার প্রচেষ্টা করে থাকে যে মোহাম্মদুর রসুল উল্লাহর বিবিদনের চেয়েও ইসা আলহ ইসলামের মায়ের মর্যাদা বেশি যেহেতু ঈসা মা আল্লাহ সমস্ত জগতের নারীদের উর্দে মর্যাদা দিয়েছেন বলেছেন অথচের মর্যাদা দিয়েছেন বলেছেন সর্বযুগের নারীদের নয় তার যুগের নারীদের মরিয়মের যুগে জগতে যত নারী ছিল সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মরিয়মকে মর্যাদা দান করেছেন বিবি মর্যাদা বেশি মোহাম্মদুরসুল্লাহার বিবিগণের মর্যাদা বেশি বাংলাদেশে যে খ্রিস্টান মিশনারি আছে এদের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে বইচার আরবি নাম লেখা হয়েছে আবার বাংলা পরে তারবি নাম হলো জন্নতি বাংলা অর্থ লেখা আছে বাংলায় কোরআলকে জাননাতে জান্নাতে যাওয়ার পথ এই বইয়ের মধ্যে হজরত ইসা আলহিস সম্পর্কে ঈসা ইসলামের মা মরিয়ম সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে আয়াতগুলিকে ধারাবাহিকভাবে উল্লেখ করে অপবেক্ষা করেছে অপব্যাকের মাধ্যমে সাব্যস্ত করেছে ঈশা আলহ ইসালামের মা সর্বযুগের সারা দুনিয়ার সর্বযুগের সফল না রয়েছে বেশি মর্যাদার অধিকারী এবং ভদ্রত ইসা আলহ ইসলামের মতবাদ কি আমদ পর্যন্তের জন্য বলবৎ ঈসা আলি ইসলামের মতবাদ বলতে কি বোঝায় সেই কুরানের আলুকে জান্নাতে যাওয়ার পদ বইয়েছে ঈশা আলহিসের মতবাদ আল্লাহ তকরুল আলমিন আদম আলহী থেকে নিয়ে হজরত আদম থেকে নিয়ে ঈসা ইসলামের পূর্ব পর্যন্ত যত নবীর অসুল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের সন্তান হিসেবে জন্ম দিয়া মানুষ পিতার অনুরোধে জন্ম দিয়া যত নবির সমস্ত নবির এই কোরআনের আলোকে জান্না জানাতে যাওয়ার পথ বলামের পূর্ব পর্যন্ত আদম থেকে নিয়ে আল্লাহ যত নবীর পাঠিয়েছেন দুনিয়াতে সমস্ত নবীর অসুলগণ জন্মগত পাপিষ্ট জন্মগত পাপিষ্ট এবার বুঝলেন কেন পরিষ্কার পাবে নবীগণকে গুনাগর মনে করা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা ক্রিস্টানি আকিদা মুসলমানদের বিশুদ্ধ আকিদা হল সমস্ত নবীর অসুলগণ আজীবন নিষ্প কতদিনের নিষ্প আজীবন মুসলমানদের বিশুদ্ধ আকিদা প্রক্রান্তরা খ্রিস্টানদের আকিদা কি সমস্ত নবী গণ্জন লেখে समस्त नबीगणी आदम प्रतम नम्बर कुरान जा कब्बुल आलमीन मानूष जेहतु जन्मगत भानुषर वंशे नबी जन्मग्रहण करबी মানুষের বংশ জন্ম গ্রহণ করার কারণে নবী হয়তো ভাবিষ্ট সুতরাং এক পাপ অন্য থেকে বারণ করার পক্ষে কোন যুক্তি নাই নবী নিজেই ভবিষ্ট উন্মুখকে আবার পাপ থেকে বারণ করবে কিভাবে তাই আল্লাহ কত এবার সিদ্ধান্ত দিলেন আর মানুষের সন্তান নবী নয় এবার খুদার সন্তানকে নবী বানাবেন এই সিদ্ধান্ত হজরত ইসা দিয়েছেন এই একজন মাত্র নবী নি তা মানুষের ঘরে জন্মগ্রহণ না করে স্বয়ং আল্লাহর করে জন্মগ্রহণ করার কারণে সমস্ত নবী রসুলের মধ্যে একজন নবী হওয়া গেল মানুষের ঘরে জন্ম হওয়ার কারণে না আল্লাহর তাদের তাদের মতে নিষ্প হলেন মানুষের বংশে জন্ম হওয়ার কারণে না আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে তাদের আকিদা নাকি আমাদের আকিদা তাদের আকিদা মতে ইসা নবী নিষ্প হলেন কিভাবে মানুষের সন্তান হওয়ার কারণে না আল্লাহর সন্তান হওয়ার কারণে বলেন না আল্লাহর সন্তান হওয়ার কারণে তিনি দেখলেন মানুষকে প্রাপ থেকে বারণ করার উপায় নাই মানুষ জন্মগত পাবুষ্ট সুতরাং প্রাপ থেকে বারণ করা যাবে না শুধু পাপ মোচনের ব্যবস্থা করা দরকার তাই আল্লাহর কাছে দরখাস্ত করলেন হে আল্লা তুমি নিজেই তো জানো মানুষের গোষ্ঠীটাই জন্মবে তামুক্ত করার তো কোন আমাকে যেহেতু দয়া করে তুমি নিজে জন্ম দিয়েছ সুতরাং আমার উন্মতের মধ্যে একটি পর্যন্ত যারা আমাকে তোমার সন্তান বিশ্বাস করবে এদের জীবনের সকল পাপ একটা উশিলায় মাফ করে দাও সেই উশিলাটা হলো আমি যন্ত্রণাদায়ক মৃত্যুকে বরণ করে নেব সুলিতে ঝুলো অবস্থায় হে আল্লাহ তোমার পুত্র হয়ে আমি সুলিতে ঝুলে যন্ত্রণাদায়ক মৃত্যুকে আমি বরণ করে নিলাম এই মৃত্যু যন্ত্রণার বিন্দু জান্নাতে যাওয়ার পথ বলিয়া লেখা আছে যিশু খ্রিস্টের পিতা আল্লাহরাবুল আলমিন যিশুখ্রিস্টের এই মুনা যাত কবুল করলেন তাই যীশুখ্রিস্টকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং এই নির্মম কষ্টদায়ক হত্যাকাণ্ডকে তিনি বরান করে নিয়েছেন তাকে যারা ক্রিয়ামত পর্যন্ত আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের সকল অপরাধের অগ্রিম কাপ্তারা হিসাবে সুতরাং কিরামত পর্যন্ত যত মানুষ বিশ্বাস করবে যিশুখ্রিস্ট আল্লাহর পুত্র এরা জগতে যত অপরাধ করুক দেখেন भविष्य माफ होना ख्रीस्टान धर्म फाउंडेशन आकदारे जन्म थे मृत्यु पर्त जो अपराध करी ना क्यों যিসুকে আল্লার পুত্র বিশ্বাস করার কারণে আমার সকল পাপ আগাম ক্ষমা করে দেওয়া হয়েছে এই খ্রিস্টানেরা দুনিয়াতে কোনো অপরাধ করতে এই তস্ত করবে এই কথাটা বুঝলে এত জ্বলন্ত অপরাধ কোন রকমের আইন আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও বুসর খ্রিস্টান বাহিনী ইরাকের উপর এই অমানসিক দুলন নির্যাতন কেন চালালো जवाब निर्तन करा क्यों सकल अग्रिम मासधर्म सन्तिस বর্তমান দুনিয়ার খ্রিস্টানের বিশ্বাসী কেন এদের ধর্মের অপরাধ করবগুলি বিশ্বাস করে জীবনে যত ভাত করি না কেন সব কথা হয়ে গেছে এই ধর্মাবলম গুলা পুরকমের অপরাধ করতে চিন্তাভাবনা করবে সুতরাং খ্রিস্টানেরা হইলো জাতিগত সন্ত্রাসী এবার মুসলমানেরা কি শোনেন একটু বুঝেন নিজের কলিদার টোকরা ফাঁতে মা কে বলেন অন্য উম্মত যতটুকু মহব্বতের পাত্র নিজের ঔরজ্ঞ সন্তান ফাঁতে কি বেশি মহব্বতের পাত্র নন নিজের রক্তের অংশের টোকরা ফাতেমার আদি আল্লাহু তালান থেকে বলেন গড়ে জন্মগ্রহণ করেছে বলে এই তুমি আল্লাহর কাছে নাজাত পাবে না আল্লাহর কাছে না জাত হলে দুনিয়াতে তুমি নিজেরা জাতের পথে চলতে হবে